আনাস রদিয়াহতআ আল্লাহ্ন হতে বর্ণিত দু ব্যক্তি অন্ধকার রাতে নবী সাল্লাহু আলহ সাল্লাম এর নিকট হতে বের হলেন হঠাৎ তারা তাদের সম্মুখে একটি উজ্জ্বল আলো দেখতে পেলেন রাস্তায় তারা যখন আলাদা হলেন তখন আলোটিও তাদের উভয়ের সাথে আলাদা আলাদা হয়ে গেল মামার রহমতুল্লা আলহী সাবিদ এর মাধ্যমে আনাস রদিয়া তু আল্লাহনু হতে বর্ণনা করেন যে এদের একজন উসাইদ এবং হুমায়ুর রদিল্লাহ তু এবং অন্যজন এক আনসারী ব্যক্তি ছিলেন এবং হাম্মদ সাবিদ রহমতুল্লাহ আলহী এর মাধ্যমে আনাস রদুল্লাহ আল্লাহ হতে বর্ণনা করেন যে উসায়দ ইবনু হুজর ও আব্বাত ইবনু বিশ্বর রদিল্লাহ তুয়ালাহন নবী সাল্লাহ আলসাল্লাম এর নিকট ছিলেন